আসসালামু আলাইকুম আহমতুল আমাদের ধারাবাহিক যেই ছোট সুরগুলোর ব্যাখ্যা আমরা উপস্থাপন করতেছিলাম সেই ধারাবাহিকতায় আজকে সুর ব্যাখ্যা উপস্থাপন করব আহ ব্যাখ্যা দেওয়ার আগে আমরা সূর্যটা পড়ে নিচ্ছি তারপরে আমরা সামনে অগ্রসর হবু বিশ বিসিল্লাহ এরকম না জের উচ্চারণ ওয়াই কুল্লি হ্যাঁ ওয়াই লি কুলি হুমা তেল হসবালহ অ ইসু অভূ আখ্লদ কাল কালু বদল সৌতানা আদর ও মদ রৌতানা এখানে পাশাপাশি দুইটা আইন উচ্চারণ করতে খেয়াল রাখতে হবে الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ الَّتِي تَرْقُبُ عَلَى التَّفْكِيرِ إِنَّهَا عَلَيْهِمْ مُقْصَدَةٌ إِنَّ عَلَيْهِمْ لَمُسْتَقَرًّا <تصفيق> فِي عَمَدٍ مُمَدَّدَةٍ في عَمَدٍ مُقَرَّرَةٍ <تصفيق> فِي, عمد <ممددة تصفيق> في عمد <ممددة تصفيق> তো এই সুরের নাম হচ্ছে সুরে হুমাজা কারণ হুমজা শব্দ এই সুরের ভিতরে আসে সুরে গুলোর নাম সাধারণত যে শব্দ সুরের নাম করা হয় শব্দ ওয়াইল শব্দ আগেও গেছে আমরা আলোচনা করেছিলাম ওয়াইল মানে দুর্ভোগ শাস্তি এবং ওয়াইল জাহান নামের একটি উপত্যকার নাম ওয়াইল হ্যাঁ তো এই ওয়াইল কার জন্য মানে দুর্ভোগ যদি হয় ধ্বংস যেটাই হোক অথবা অনেকগুলো পার্থক্য আছে হামজুন কেউ বলেছে যেটা আচরণের মাধ্যমে আরেকজনের দোষ তুলে ধরা যা আপনি নিজে মুখে বললেন না একজনে কিভাবে হাঁটে কিভাবে কথা বলে হ্যাঁ সেটা আপনি চোখ দিয়ে দিলেন অথবা এরকম কি ঢং করলেন মানুষের হাঁটার হাঁটার ঢং করলেন বা এরকম কোন কিছু মানে শরীরের অঙ্গভঙ্গী দ্বারা আরেকজনের দোষকে মানুষের সামনে উপস্থাপন করা এটাকে হামজুন বলা হয় আর লাম বলা হয় মুখে প্রকাশ করা মানে মুখে বললেন মানে মুখ দিয়ে বললেন যে অমুখ এটা অমুক সেটা মানে এই দুইটা চরিত্র দনো চরিত্রের লোকদের জন্য ওয়াইল বলা হয়েছে ওয়াইল যাহার নাম অথবা দুর্ভোগ তাদের জন্য ধ্বংস আল্লা আল্লা বলছেন যে ধ্বংস তাইলে কি তাদের জন্য ভালো কিছু আছে না এই হামজুন হামের ব্যাখ্যার মধ্যে কেউ ব্যতিক্রম বলেছে কেউ বলেছে হামজুন যেটা সেটা আছে হামাশ্যর সাথে সম্পর্ক আর লমজুন হচ্ছে লুকায়িত মানে হামজুন মানে সামনাসামনি কারোর দোষ বলা আর আপনার লমজন মানে পিছনে বলা যেটাকে গিবত বলা হয় হ্যাঁ সেটা হচ্ছে লামজ তাইলে ব্যাখ্যার মধ্যে আপনার স কম এইখানে যদিও ব্যাপক আকারে বদনাম করা হয়েছে আফনাশি শরিক একজন যে বদনামী করত। সাবেদের বদনামী করত। কেউ বলছেন মলিদ এবিনা সে এরকম ভাবে বদনাম করত। কেউ বলছে উমাইয়া বিনে খালাফ মানে এরা সবাই কিন্তু নেতা কাফের এদের কাজ ছিল আপনার বদনামী করা এরকম এই জন্য যদিও ওদের ব্যাপারে হয়েছে। কিন্তু এটা ব্যাপক কারণ আল্লাহ বলতে গেলে বলেন না আর এটা নিয়ম অনেকে আছে নাম এরকম করে না আপনি ওয়াজ নসি সকল ক্ষেত্রে নাম না ধরে যদি বলা যায় সংশোধন করা যায় তাইলে নাম বলা সেটা আপনার কোরআনের সিস্টেম না হ্যাঁ শরীয়তের সিস্টেম না রসুল আকরমসুল ইসলাম কারোর ভুল দেখলে প্রকাশ্যভাবে বলতেন হ্যাঁ যে ওদের কি হবে যারা এরকম এরকম কাজ করেছে যে দোষ করেছে অনেক সময় একজন কি খুব চলে আসে যে না আমি ভালো হইলাম না হ্যাঁ ঠিক না মানে হটকারি দেয় তার মধ্যে আরো জন্ম নেয় সুতরাং ওই রকম না বলাই ঠিক এই কারণে শাহ নুজুল যেই ক্ষেত্রে হোক বিশেষ বিশেষ ক্ষেত্র নুজুল কিন্তু আল্লাহ বলার সময় ব্যাপক ভাবে বলছেন এই কারণে কোরআন না কোরআনের মধ্যে একবারে সরাসরি আপনার নাম নেওয়া হয়েছে একমাত্র জায়েদ রাদি আল্লাহ রানহুর অথচ জায়েদের চাইতে গুরুত্বপূর্ণ হজরত আবু রাদহুর কিন্তু তার নাম উচ্চারণ করেনি আল্লাহ রান তার সম্পর্কে না বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে আসল গুরুত্বপূর্ণ যাই হোক তাইলে এটা হচ্ছে আপনার প্রথম আয়াতের ব্যাখ্যা যে ওয়াইল বা দুর্ভোগ অথবা ওয়াইল জাহান্ন ওদের জন্য যারা প্রকাশ্যে প্রকাশ্যে অধবা। অঙ্গভঙ্গের মাধ্যমে অথবা মৌখিকভাবে ভাবে অন্যের চর্চা করে তাদের জন্য কি ঠিক আছে। এই এই থেকে থেকে আসলো। যে যে মানুষের বদনাম করতে হবে কারণ আপনার কারোর বদনাম করতে গেলে আপনার এরকম আপনার ক্ষমতা লাগবে যে আপনি ঠিক থাকতে পারেন সাধারণ মানুষের যদি কোন বা মানুষের বদনাম করে বেড়ান তাহলে মায়ের খাওয়া আর কিছু উপায় নেই তাইলে নাম বললাম যে কোন একজন এই কারণে আল্লাদি বলছে যে আল্লা সে তার বৈশিষ্ট্য এটা যে সে সম্পদ একীভূত করে मानी सम्पद सचयार गने बार बार गने तक और मालिक हाँ ट मालिक हार कारण भय नहीं कारण से मन कर सबकि कारण सम्मान पा ये टाणे एकेिया चिरस्थायी हब ये टिकार गरम कारण अहंकार से बड़ मन आक जन के नीचू मन অনেকে টাকার কারণে করে অনেকে বংশীয় দফটের কারণে সাধারণ লোকের বদনাম আপনি যদি আরেকজনের দোষ তুলে ধরেন মানুষের সামনে তখন মানুষের চেষ্টা করবে আপনার দোষ তুলে ধরা যেটা মা মালিক রাহিমা তিনি বলেছেন তিনি তো মদিনায় ছিলেন হ্যাঁ উনি আপনার রওদুল জানা যেটা রসুল আকলামের পাশেই অবস্থিত পড়ে নাই কিন্তু তাদের একটা কি অভ্যাস ছিল যে অভ্যাসের কারণে তাদের দোষ মানুষ খুঁজে খুঁজে বাইর করছে ভালো মানুষ দোষ করে না কিন্তু একটা দোষ যে অন্যের বদনাম করতে। আর অন্য কোন দোষ নাই এরা ভালো মানুষ কিন্তু আরেকজনের বিতর্ক দোষ যেটা জাতি জানার দরকার নাই যখন পার্লামেন্টের মধ্যে অথবা বাইরে যখন বলা শুরু করে তখন অন্য দলের ওরাও খোঁজে যে মানে লাইট দিয়ে খোঁজে যে ওদের দোষ কোথায় পাওয়া যায় তখন এরাও আবার বলে সংসদ একসময় একেবারে অথরূপ অবস্থানে চলে গেল এগুলো ব্যক্তিগত চরিত্রের ব্যাপার আর ব্যক্তিগত চরিত্র যদি আপনি খুঁজতে যান তাহলে পার্লামেন্টেরিয়ান যত আছে সবগুলোই না খান্দা কারণ এরা তো ধর্ম কর্ম মানে না তাইলে এদের চরিত্রে ঠিক নাই সুতরাং এগুলো না বলাই ভালো নাকি ব্যক্তিগত ব্যাপার আর সামনে সাপোর্ট করবে তার বিচার হবে কিন্তু বলে বাড়ানো ব্যক্তি দোষ এটা শরীয়ত কখনো চায় না যেটা ব্যাপক দোষ সেটা আপনি বলতে পারেন যেমন কোনো আলেম যদি ব্যাপকভাবে দোষ করে সে জায়গায় জায়গায় ওয়াজ করে বাড়ায় উল্টা ওয়াজ তখন অন্য আলেম ব্যাপকভাবে তার সেই দোষটা তুলে ধরতে পারে প্রথমে নাম না বলে চেষ্টা করবে যদি দেখে যে নাম নাম না কারণে কেউ চিনছে না অনেকদিন বলার অনেকে আবার চোখে আঙুল দিয়ে দেখান লাগে না কিন্তু মানে সে বুঝে না এটা হচ্ছে মুশকিল কিন্তু যদি দেখা যায় যে নাম না বলে চিকিৎসা হয়ে যায় তাহলে নাম বলার দরকার নাই আর যদি আপনি বলতে চান ওর বদনাম সেটা প্রকাশ্যে যেটা বলছে সেটা হ্যাঁ যে প্রকাশ্যে একটা দোষের কথা বিশাল সেমিনারে বিশাল ওয়াজ মাফিলে সে মানুষের কাছে বলে বেড়ায় তাহলে এটা প্রকাশ্যে বলতে হবে না হয়তো মানুষ ব্যক্তি কিভাবে আপনি যদি তাকে যাই ঘরে যাই বলে আসেন তাহলে সে নিজে ঠিকও হইতে পারে নাও হইতে পারে কিন্তু মানুষ তো জানলো না মানুষ তো ভুলের উপর থেকে গেল নাকি না কিন্তু ব্যক্তি দোষ কখনো মানুষের সামনে বলা যাবে না যে আপনি একজন আলমের ব্যক্তিগত দোষ সে একটা ভুল করল শরিয়তের ব্যাপারে সেটা আপনার না বলে আপনি ব্যক্তিগত তার দোষ নিয়ে বাইর করলেন তার তার বোর কি করে কি হ্যাঁ ব্যক্তির দোষ বললে তো তখন আঘাত আসবে আল্লাহুল কেন আপনার যারা মূর্তি পূজা করে মূর্তির বিরুদ্ধে বলতে পর্যন্ত নিষেধ করছেন নাকি আল্লাহাজ রসানু বলেছেন ওলা আল্লাহকে গালি দেবে কারণ তুমি তো আমার কি করে ইবাদত করো সুতরাং সে যেটার ইবাদত করে তাকে গালি দিলে সে তো তোমাকে গালি দিবে তুমি যেটার ইবাদত করো তাকে আর হচ্ছে আমি সুতরাং তারা তো আমাকে গালি দিয়ে বসবে এরকম আপনি দেখবেন অন্য একজন নেতা নেত্রীকে গালি দেন নিজের নেতাকে লাঞ্ছিত করলেন নাকি না এটা হাদিসের মধ্যে মা বাপ সম্পর্কে বলা হয়েছে হুম যে আপনার অনেক ব্যক্তি আছে যে কি করে নিজের মা মাতা গালি দেয় লানত করে সাবেকের আশ্চর্য হইলেন আবার নিজের মাতা পিতা রসুল না দেখাইতে ব্যক্তি তোমার মাতা পিতাকে গালি দিত না তাইলে পরোক্ষভাবে তুমি তোমার মাতা গালি খাওয়ার ব্যবস্থা করলে নাকি না এটা করে আমাদের কোনো লাভ বা বাস্তবে কোন ফায়দা নেই যাই হোক আর এই মানসিকতা যে আপনার যে অর্থ করে জমাইলে যে আপনার সম্মান বাড়বে এটা বাস্তবতাও না এটা শরীয় তো সাপোর্ট করেই না কারণ এই কারণে আল্লাহ নিন্দা করেছেন এটাকে হ্যাঁ কিন্তু শরীর যেরকম সাপোর্ট করে না বিশ্বের বুকে আপনি দেখবেন অর্থই সব কিছু না এমন অনেক নেতা গেছে যারা বিরোধী দলের সরকার প্রথমে মনে করছে যে তাকে কুপকাত করা সম্ভব নয় আমরা নাম ধরবো না এটা সৌদি আরবে বাংলাদেশে যে এমন বিশাল বিশাল ধনী অনেকে আন্তর্জাতিক পর্যায়ে ছিল আপনার বিশাল অঙ্ক দিয়ে হ্যাঁ তারপরেও কিছু হয়নি সুতরাং অর্থ কিছু না অর্থ কিনা কিছু না এই কারণে আল্লাহ জেন করলেন যে শুধু মানে সম্পদকে সম্মানের মনে করে সে সম্পদ শুধু জমা করে আর বারবার গনে গনে কেন গনার কথা বলল যে সম্পদের প্রতি কারণ সে সম্পদের প্রতি বেশি লালাইিত এই জন্য তার বদনাম করা হয়েছে আল্লা বলেন হ্যাঁ যে এই থাকুক না কেন আল্লাহ বলেন ইয়াহু আল্লাহ আখলাদা তার মানসিকতার কথা বললেন আগে তার হ্যাঁ স্বভাবের কথা বললেন এখন তার মানসিকতা বলে যে সে ধারণা করছিল যে তার সম্পদ তাকে কি করবে চিরস্থায়ী করবে এই কারণে সম্পদ সঞ্চয় এবং গণনা নিয়ে ব্যস্ত নইলে এত ব্যস্ততার তার মানে কি অনেকে মনে করে যে সম্পদি আপনার সম্মানের মূল এই কারণে সম্পদ আহরণের ক্ষেত্রে সে কোনো কিছু তোয়াক্কা করে না হ্যাঁ কোনো কিছুর তোয়াক্কা করে না সেটা হালাল না হারাম কোনো কিছুই না অথচ সে বুঝে না আচ্ছা সম্পদ বাড়লে অনেকে শেষ পর্যন্ত চিনক যে আমি একটা সামাজিক কাজের মাধ্যমে মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকি নাকি এরকম চিন্তা না কিন্তু যদি আপনি আগে থেকেই যদি নিজেকে কালার করে দেন আপনি খারাপ ভাবে টাকা জমাই করে জমা করে থাকেন যদি হয়ে থাকে তারপরে সম্মান পাবেন হয়তোবা কিছু লোককে টাকা পয়সা দিয়ে আপনি পিছনে ঘুরেই কিন্তু তাতে বলে আপনি সম্মানিত হয়ে গেলেন না কারণ আপনি আগেই তো আপনি হইলেন একজন ব্যক্তি বিদেশ থেকে এরকম এক যুগে আপনার বাংলাদেশের একজনের কথা বলতেছি আর কি অনেক বিল্ডিং করছে টাকা নিয়ে কিভাবে এখন হাত নেই কিন্তু সে মনে করছে আমি তো অনেক টাকার মালিক হ্যাঁ সুতরাং এতে কি আস কিন্তু হাত এরকম ডাকে রাখে মানে এখানে একটা বড় রুমের লেখে মানে এভাবে হাত আছে না আছে এটা জান না যায় অনেক বিল্ডিং ভাড়া দিয়ে টাকা কামায় তো একজনকে বললাম যে সময় হাতের মধ্যে এটা রাখে এটা যে হাত কাটে গেল চোর সব করে এই সম্পদ জমা করছে অথবা তারপর হাত কাটিয়ে দিচ্ছে তো এতে কি হলো এখন যত মানুষের পিছনে পিছনে অনেক ঘুরতেছে কারণ অনেক টাকার মালিক এখন মানুষকে সম্মানই চাইবে অনেকে অনেক সময় ইলেকশনেও দাঁড়ায় এরকম হয় অনেকের যে আমাকে মানুষের চিনক পাশ ফেল পরের কথা কিন্তু আমার পোস্টার তো জায়গায় জায়গায় লুটকে আমার চেহারা মানুষে চিনবে শেষ পর্যন্ত আমাকে কি আমার নামটা কাছে প্রসিদ্ধ হয়ে যাবে তো এটাই টাকা খরচ করার মূল তাই শুরু থেকে হ্যাঁ যদি আপনার একজন সম্মানই মানুষক হোক টাকা কম মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে বিশ্বের মধ্যে এমন অনেক আলেম আছে যারা অর্থের কারণে পরিচিতি লাভ করে নাই নিজের কর্মের কারণে পরিচিতি লাভ করেছে মানুষ তাকে चिरस्मर बर मानुषर मानुष की चरणे से आसल कथा तुकटार धारणा छोड़े सम्पत्ति करस्रणीय आल्ला কাল্লা অসম্ভব এটা হইতে পারে না এটা আসলে তার বুজের ভুল তাইলে তার স্বভাবেরও আল্লাহ নিন্দা করলেন তারপর তার চেতনারও নিন্দা করলেন যে তার স্বভাবটাও ঠিক না শুধু টাকার পিছিয়ে গুর করতেছে করতে খাই খাই ভাব তার মধ্যে আর দ্বিতীয়টা হচ্ছে তার মানসিকতাও খারাপ সেই মানসিকতা ভুল হওয়ার কারণেই তো সেই কাজে লিপ্ত হচ্ছে আল্লাহ বলছেন না এটা ঠিক না এই মানসিকতা একবারে বাতিল মানসিকতা খারাপ মানসিকতা আল্লাহ বলছেন কাল্লা সম্ভব যে তোমাকে এই সম্পদ কখনো তোমার শাস্তি থেকে তোমাকে রক্ষা করবে না বরং আল্লাহ বলছেন লাইম বেদান নাফিল ফোতামা নিশ্চিত তাদের তাকে নিক্ষেপ করা হবে কি নিক্ষেপ করা হবে আল্লাহ নিজেই বলছেন ওমা কামাল হোতামা যে তুমি কি জানো যে হোতামা কি জিনিস মানে এইরকম প্রশ্ন করে আল্লাহ এটাকে ইস্তেফামে তাফখিম বলা হয় কোন একটা ব্যাপারকে বড় করে দেখানোর জন্য প্রশ্ন করা হয় আলোচনা করার সময় যদি একটা উত্তর কি হবে তারপরে যদি বলে তাইলে এটা মাথার মধ্যে ঢুকে গেছে কারণ কেউ তো না নাকি না হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ আল্লাহ কি ব্যবহার করছেন অনেক জায়গায় যেরকম সুরাকার মধ্যে বলছি হ্যাঁ আল্লাহর দিকে কেন সম্পৃক্ত করা হয়েছে কারণ এটা স্পেশাল এটার মতো আগুন আর দুনিয়াতে যেটা আছে সেটা নয় এটা আল্লাহ স্পেশাল শাস্তি দেওয়ার জন্য এই আগুনের ব্যবস্থা করেছেন এই জাহান নামের আগুনের ব্যবস্থা করেছেন এবং এটা এমন যে কখনো কি হবে না বন্ধ হবে না না নিবে যাবে আগুন যে কিছুক্ষণ পরে তো আমার চর্বি গলে টলে শেষ পর্যন্ত আগুন নিবে যাবে নাকি না আল্লাহর এই আগুন সবসময় প্রজ্বলিতে থাকবে এটা কখনো নিবে যাবে না বরং যদি নিভতে শুরু করে হ্যাঁ আল্লাহ আবার এটা কি করবেন शक्तिशाली कर जहां देखा जोड़ा दीबेंगे जहां नामे निक्षिप कर प्रज्जवलित आल्लहर की जहां नाम से निक्षिप्त होते हैं कार्यकारिता एनियर आगुन क्योंकि अपन अंतर मे प्रभावार करते দুনিয়ার আগুন অন্তরে প্রভাব বিস্তার করতে পারে আলাল আফ ইদা যে এই আগুনের এত ক্ষমতা সেটা আফ ইদা ফুয়াদের বহু যে অন্তরের উপর সেটা প্রভাব ফেলবে হ্যাঁ অন্তরকেও আক্রান্ত করে ছাড়বে তাহলে কত প্রভাব আগুনের হ্যাঁ দেখেন জানবে যে আগুনে আল্লাহ জানার ক্ষমতা দিবেন। যে কেউ যদি কে মানে খারাপ চেতনা বহন করছিল অন্তরের মধ্যে কারণ এই লোকটা যে লোকটা মানুষকে নিয়ে মানুষের খারাপ বর্ণনা করছিল মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করছিল তার মনের মানে অবস্থাটা কিন্তু খারাপ ছিল নাকি খারাপ ছিল না সেই মানুষকে একবারে নিম্ন মানের মনে করেছে সে মনে করেছে আমি দফা আমার কি আমার পয়সা করি অনেক বেশি তো এই চেতনার কারণে শাস্তি ওই কারণ আপনার একটা কারণে আচরণ দেখিয়েছেন তখন সেই আপনার অগ্নি সেটা বুঝতে পারবে যে আপনার মনের অবস্থা কেমন ছিল এই কারণে আপনার অন্তরকেও জ্বালিয়ে দিবে অন্তর সেটা কি প্রভাব বিস্তার করবে এই কারণে খারাপ চেতনা নিলে আপনার সেটার কারণে অন্তর কি আমি কি আছে সুযোগ আছে না আল্লাহ জানু বরং কি বললেন ইন আর আল্লাহ বলছেন যে না এটা তাদের উপর মানে এমন ভাবে মানে বন্ধ এলাকা করা হবে যে তাদেরকে এমন আবদ্ধ এলাকায় রাখা হবে সেইখানে খোলা এলাকা হইলে না আপনি কি দৌড় দিয়ে পালাই গেলেন কিন্তু বলে কঠিন ভাবে বন্ধ করে রাখা হয়েছে এই এলাকাকে এখানে কোনো পালাই যাওয়ার কোনো কি নাই সুযোগ নেই রাস্তা নাই এবং সাধারণত বলছেন আবার যদি বন্ধ করে তার মধ্যে যদি মানে পিলার টিলের বিশাল দুর্বল দিয়ে মানে এটাকে কি করা হয়েছে স্তম্ভ দিয়ে বাইরের থেকে সাপোর্ট দেওয়া হয়েছে যে আপনি ধাক্কা দিয়ে যে পালাইবেন রকম কোনো সুযোগ নেই যে আপনি হালকা পাতলে এটা ধাক্কা দিলে ঠেলা দিলে কি भाग्य सम्भव ना पिलर जीबा लम्बा बुमत दादा विशाल विशाल लम्बा लम्बा सूतरा पालान नहीं बुझते पेटा जे अपन कखो खराब कोा जाएगा হ্যাঁ সেই কাজ করলে অবশ্যই তার আপনার পরিণতি খারাপ হবে এবং খারাপ কাজ আসলে খারাপ চাতনা থেকে আসে সেটা আমাদেরকে বুঝতে হবে যদি খারাপ আচরণ বন্ধ করতে চায় তাহলে খারাপ কি করতে হবে। এই কারণে দিতে গেলে চিকিৎসা পদ্ধতিও এখান থেকে আপনি বুঝবেন কারোর যদি আচরণ খারাপ হয় আপনি চিন্তা করবেন কি চাতনা থেকে মানে সেই খারাপটা করতেছে তাহলে আপনি চেতনাতে আগা থানবেন যে মনে হয় আপনি এইরকম চাতনা বহন করতেছেন এটা কিন্তু সঠিক না প্রতিহত করতে চায় কিন্তু বিশ্বে আজ পর্যন্ত এই বিনাশী অপচেষ্টা এটা বন্ধ হয়েছে না বন্ধ হয় না কারণ আপনার চেতনার চিকিৎসা দিতে হবে কারণ তারা যে চেতনা বহন করে যে তারা বহন করে যে এই যে তাগুত যারা বসে আসে এই তাগুতদের আপনি মানসিকতা বুঝি আপনি প্রথমে বুঝতে হবে যে তারাকে আমাকে আমাকে যে তাগুত মনে করছে সত্যিকার আমি তাগুত কেনা যে আমি কি সেই পর্যায়ে পড়ি কিনা যদি আমি সেই পর্যায়ে পড়ি আমি ভালো হয়ে যায় তাইলে তো অনেক সরকার মনে করে যে না আমাকে সরিয়ে দেওয়ার ইচ্ছা না আর সরিয়ে দেওয়ার চিন্তা কেন তার মধ্যে আসলো কারণ তুমি তো ভালো আচরণ করছো না এই তো আপনার এই অবস্থাটা সৃষ্টি হয় তাইলে নিজের মধ্যে খারাপ চিন্তা থাকলে সেটাকে দূর করতে হবে যে আমার খারাপ চিন্তার কারণে আমার খারাপ আচরণের কারণে সে রুষ্ট হয়েছে যার কারণে আমি ভালো হয়ে যাই তাইলে আর এই সমস্যাটা আর থাকবে না নিজের সংশোধনের প্রয়োজন আর দ্বিতীয় যদি আপনি ভালো হয়ে থাকেন তাইলে ওর খারাপ চেতনাকে তাড়াইতে হবে যেরকম হজরত আলীর আদীল আচরণ এবং মাবিয়র আদিল আচরণের যুগে আপনার কি কিছু মানুষ হজরত আলীর অনুসরণ থেকে পিছিয়ে চলে গেছে যেটাকে খারিজি বলা হয় ইসলামী ইতিহাসে খারেজি মানে আলী রাখার থেকে বেরিয়ে গেছে কারণ তারা যে হজরত কেন আবার দুইজন আপনার কি বিচারক ঠিক করা হইলো যে দুইজনে মিলে বসে ফায়সলা করবে এই ফায়সলার ভিত্তিতে কি দুইজন ফয়সলাকারীর ফসলার ভিত্তিতে কি সমাধান হবে এমন কেন ঠিক করলো কেন ওকে মেরে ফেলানো হলো না কি। যে যখন তাদেরকে গায়েল করা হয়েছে প্রথমে কঠিন ভাবে আক্রমণ দিচ্ছে না বন্ধ করে দেওয়া হইলো হ্যাঁ তখন ওদের ক্ষোভ জাগলো এদেরকে কেন ছেড়ে দেওয়া হলো আর এদেরকে কেন বন্দি করা হলো না হজরত আলী নিশ্চিত করেছেন যে এদের কাউকে বন্দি করা যাবে না এরা যদি পালিয়ে যাও পালিয়ে যেতে দেওয়া হোক এটা কিন্তু একটা পলিসি আপনার মুসলিম সমাজের মধ্যে কেউ যদি করে এরকম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তখন তাদেরকে গড় থেকে ধরে আনার সিস্টেম নেই যদি মানে রাস্তায় আসে যদি সংঘর্ষ করতে চায় তাইলে যতটুক আক্রমণ করলে সে প্রতিহত হয় ততটুকু করা যায় আপনি গুলি করে তাকে মেরে ফেলে দেবেন তা না নিরস্ত হয় তাইলে সেটা করা কিন্তু আপনি মারে ফেলবেন না এটা চলবে না আপনি তার ভয়াবহতা দেখবেন তার তাকে মারার জন্য তো আপনি আসেন না আপনি প্রতিহত করতে আপনি চিন্তা করতেছেন আপনি আপনার জনগণকে মারি ফেলবেন নাকি না এখন তো মারি ফেলার চিন্তা গড় থেকে ধরে নিয়ে আসা হয় না আপনি গড় থেকে ধরে নিয়ে আসবেন কেন হজরত না মুসলমান যারা বিদ্রোহী তাদের পালিয়ে গেলে পালিয়ে যেতে দাও পালিয়ে যাওয়া মানে পালিয়ে গেলে যাক ঘরে বসে তা আমি এবার ধরিয়ে আনতে যাইবো কেন হ্যাঁ ঠিক না ওর বউকে সবাইকে বাচ্চা কাচ্চাকে ধরে আনে আমি গোলাম বাঁধে বানাইতে যাব কেন ওদেরকে ধরতে যাব কেন না এগুলো তো মুসলমান সুতরাং আমার দরকার হচ্ছে প্রতিহত করা আমি প্রতিহত করবো অনেক শিক্ষা আছে নাকি না নাকি। কিন্তু সৌদি সরকার এক মাসের টাইম দিয়ে কিছু নম্বরকে ফ্রি করে দিয়েছে যে তুমি বিশ্বের যে অঞ্চলে থাকো না কেন তুমি এই নম্বরে কল করবে তোমার এটা লুকিয়ে রাখা হবে তুমি কি করছো না করছো কি বলছো না বলছো তার কাছে বলো তোমার মানসিকতা কি তুমি কেন আমার বিরুদ্ধে খেপলে কেন এরকম বোমা হামলা করতেছ এটার আসল উদ্দেশ্য কি এরকম করার পরে অনেক অনেকে অনেক রকম বলছেন কেউ ক্ষোভের কথা বলছে যে আমি এরকম दरकार नहीं तुम एरक आचरण करते तैयार बिते थकब क्यों बोलना कि मानी गरीब छिल चलाफेर टाका छा एरा टा दिए कि আমাকে আয়ত্ত করছে এরকম আছে না অনেকের পয়সা করে নেই হে বলছে তোমার বাড়িঘর করে দিবে তোমার ফ্যামিলি চলতে পারবে বিশাল একটা অঙ্ক তোমাকে দিয়ে দিব হম এটার কারণে বলছি। তখন সরকার কি করছে এদেরকে বিল্ডিং বানাই দিচ্ছে প্রত্যেকের একটা একটা বিল্ডিং তার ফ্যামিলির জন্য তার গাড়ি দরকার গাড়ি সবকিছু যে তুমি তাইলে এই রাস্তা ছেড়ে দাও আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি যার কারণে এইভাবে তার কি সমস্যা ওটার সমাধান যদি আপনি করে দেন তাইলে আর থাকবে না এরপরে তো আর নাই হ্যাঁ ঠিক আছে যারা তারপরে আসে নাই বলছি যদি তোমার বুঝে না আসো এটার চিকিৎসা আলেমের কাছে বশি যদি তুমি আপনার নিজকে কন্ট্রোল করতে পারো না নিজের বুঝকে শুদ্ধ করতে পারো না তাইলে তোমার সাথে সর্বশেষ ফায়সলে হবে কারণ আমরা এটা চাই না তুমি আমার জনগণ তুমি কেন এরকম উল্টা পাল্টা বুঝ নিয়ে থাকবে বড় আলমের সাথে যদি তোমার পরে তুমি উত্তর না দিতে পারো তারপরে নাকি প্রথমে শক্তি আমরা ব্যয় করব না কিন্তু যদি হটকারিতে দেখো তাহলে কিন্তু শক্তি প্রয়োগ করব। তখন কিন্তু তুমি পারবে না আমরা চাই না যে তোমাকে আমি ধ্বংস করে দিতে আমার হ্যাঁ প্রজা হওয়া সত্ত্বেও তাইলে এই পলিসিটা খুব সুন্দর পলিসি মানুষিক তার চিকিৎসা তার চিকিৎসা করেন বুঝতে চেষ্টা করেন কি চেতনা সে বহন করতেছিল কেন উল্টা পাল্টা আচরণ করে আপনার সাথে আপনার কি স্ত্রীর সাথে অর্থাৎ বাপ মায়ের সাথে কেন খারাপ আচরণ করতেছে এটার আসল আপনার পিছনে আসল ঘটনা কি তার মাথাটা খারাপ করলো কি চিন্তা সে বহন করতেছে সে কি আমাদের প্রতি কিনা যে বাপমার প্রতি তার খারাপ সাথীর কারণে নষ্ট হয়ে গেছে তাইলে সেটা চিকিৎসা দিতে হবে আপনি তখন বুঝে শুনে ওই সাথী বর্না দিতে হবে যে যার সাথে তোমার চলো এর এই অবস্থা এরকম মানুষের সাথে চলিতে তুমি সবল হইতে পারবে না হ্যাঁ তোমার ভবিষ্যতের মধ্যে তোমাকে নাকি না যদি কারোর চিকিৎসা দেওয়া যায় হ্যাঁ যেরকম আপনার শারীরিক চিকিৎসার ক্ষেত্রে একই কথা ওই ডাক্তার সবচেয়ে সফল কাম যে প্রথমে রোগটাকে চয়ন করতে পারে আরবিতে পাশে তার আরবিতে বলে যে প্রথমে আঁকে আপনার রোগটা কি সেটা নির্ধারণ করা সেটা গুরুত্বপূর্ণ এরকম ভালো করে রোগ নির্ণয় করতে পারে না মানে ল্যাবরেটারিতে যে ব্যক্তি আসে হ্যাঁ এটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারও আপনার গুণগত মান ঠিক নাই তাইলে আর হইলো না কিন্তু প্রথম বেশি ক্রেডিট কি আপনার একজন বডের চিকিৎসক হইলেও প্রথম আপনার রোগ নির্ণয় করতে হবে রোগটা কি রোগ কয়টা আছে তার মধ্যে তারপরে কোন রোগের চিকিৎসা কি দিলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সবগুলো আপনার চিন্তা করে যে প্রথমে নিশ্চিত করতে পারছে আসল রোগ কি তাইলে তার আর কোন সমস্যা নেই তার চিকিৎসা এবার হালকা লাগে অল্প টাকার কি আপনার চিকিৎসা হইলে হয়ে যায় কারণ আসল জায়গা সেটা আর পাইস সুতরাং চিকিৎসা তার বেশি লাগে না হ্যাঁ এরকম অনেক আছে অনেক এরকম ডাক্তার আপনার ভিন্ন ভিন্ন হয় কেন ও এফআর ও আপনার কি একজন কি একই কোয়ালিটি ডাক্তার অনেকগুলা কিন্তু ওর কাছে কেন মানুষ বেশি যায় ওর কাছে কেন কম যায় কারণ হিসেবে এটা কারণ ওর ব্রেন ভালো সে বুঝতে পারে আসল রোগটা সেই প্রথমে কি নির্ণয় করে নির্ণয় করার পর ওই আন্দাজে সে চিকিৎসা দিয়ে থাকে মানে সে তখন আর কি কয় না নিষ্ফল হয় না এটা আসল কথা সুতরাং এই ক্ষেত্রে আমাদের যে চারিত্রিক চিকিৎসা আমরা দেই অথবা শারীরিক চিকিৎসা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে পদ্মীসের রোগ নির্ণয় করা আসল আসল কর্তব্য রোগ নির্ণয় ছাড়া আপনি প্রেশার ক্রিয়েট করবেন না তখন আর হইবে না বাচ্চাকে আপনি পড়ার তার যোগ্যতা নাই ব্রেন একবারে ডাল আপনি বারবার প্রেশার ক্রিয়েট করেন তার উপর যে সে পারে না কেন অন্য ছেলে পারে সে পারবে না কেন আমার তো টাকা করি তুই পড়বি না কেন আপনি আগে বুঝতে তার ব্রেনে ধরে কিনা আপনার লাগবে না সাথে মিশে পরে আপনাকে উঠবে তারা অনেক সময় সন্তানদের খুব কিন্তু অনেক দিন থাকে আমি একবার এটার ক্ষোভ দেখছিলাম চট্টগ্রামে আমি এক বাড়িতে লজিং ছিলাম তো লজিং মাস্টার এক হুজুর ছিল ওইখানে লজিং থাকতে সকালে মুক্তবে ব্যাপে ঠিক আছে মুখ মানে পড়াই তো ছিল শুধু মারতে পারে ইউনিভার্সিটির ছাত্র সে রোড একটা দিয়ে ওর মাথার মধ্যে এত জোরে বাড়িয়ে দিচ্ছে মাথায় ফাটা ফেলছে এখন কি সমস্যা কি সমস্যা কি কেউ বুঝতে পারলো না যে এর সাথে তো কোনো সমস্যা নেই ওর সাথে কোনো মনোমালিন্য নাই হ্যাঁ কিন্তু হঠাৎ করে আঘাত কেন পরে ওকে যখন সবাই বললো বলে কিভাবে নিব আইস কে সুযোগটা পাইছি আইস কে মারছে দেখেন কোথায় মুক্তবে সে এখন আপনার ইউনিভার্সিটির ছাত্র অথচ সেই মুক্তবে মার গেছে পিছিয়ে অবস্থায় কারণ অনেক ছেলে মেজাজি হয় যে সে তখন ক্ষোভ অন্তরে পুষে রাখছে যে এটা এক সময় মাত্র ক্লাস ওয়ান এ পড়ে আরেক ভাই এমনি সামনে চিললে বলতেছে এটার প্রতিশোধ নিবই মানে সবাই হাসতেছে ছোট বাচ্চা এটি বলে বলছে এটার প্রতিশোধ একজন নিবো পুরো মাদ্রাসা জায়গায় ফেল মানে এরকম পারে। কারণ এর বিপরীতে মূল্যায়ন করতে পারেন এটার বিপরীতে আপনি তার সুফল ভোগ করবেন একসময় আল রাজের ঘটনা বলছিলাম যে ফিলিস্তিনি শিক্ষক মাত্র একটা রিয়েল দিয়ে তাকে সহযোগিতা করার কারণে লাস্টে সে বাড়িঘর কিছু পাইছে গাড়িও পাইছে তাকে ভালোর দিকে স্মরণ করবে আপনাকে দিতেই হবে বহন করতেই হবে তাইলে কিন্তু ঝামেলা আসে নাকি না আল্লাহ এই সুরাকে নিজের জীবনে বাস্তবায়ন করেন আমাদেরকে তফিক দান করেন হ্যাঁ আপনি প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো কিছু সময়ের জন্য তারপরে আমরা বাইরে যাব ইনশাআল্লাহ কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন হ্যাঁ বসুন বসুন হ্যাঁ জি নিয়ামত মাত্র যখন আমাদের ফরজ নামাজ শট হয়ে যায় তখন যে সুন্নতার নফলগুলো নিয়ে ওখানে এড করব হুম এক রাকাত ফরজর জন্য কত রাকাত নফল নস অথবা নস প্রয়োজন হবে এক হুম আর এক থেকে কোন লাইন বলেন কেন আচ্ছা চমৎকার একটা মধ্যে যখন এসেছে হিসাব আর বান্ধার অধিকারের মধ্যে এসেছে যেটা অন্য হাদিসের মধ্যে এসেছে তা আল্লাহর যে অধিকার নিয়ে যখন হিসাব চলবে নামাজের তখন ফেরসে আল্লাহ অর্ডার করবে যে তোমরা খুঁজে দেখো তার কোন নকল নামাজ আছে কিনা এই নফল বলে ব্যাপক শব্দ এটার মধ্যে শূন্যত ঢুকে আসে সবকিছু কারণ নফল বলতে মানে বাড়তি যেটা তাকে বাধ্য করা হয়নি ডিউটি দেওয়া হয়নি যেটা করতে এ ছাড়া সব নফল। কিন্তু নামে কারণ রসুল পড়ছেন রসুলের আদর্শ সুনত মানে আদর্শ হিসেবে সুনত বলা হয়েছে কিন্তু সবই নফল মানে ফরজের বাইরে যত নামাজ আসে সবই নফলের মধ্যে পরিগণিত এটার মধ্যে কোনটার অবস্থান ভালো যেমন তার নামাজের গুরুত্ব বেশি নফলের মধ্যে সুতরাং এরকম গুরুত্ব কিছু কিছু হ্যাঁ সুতরাং এটা নিশ্চিত ভাবে আমাদের জানা নাই কারণ হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা আসেনি যে কত রাগাত হইলে এরকম ভাবে যেরকম ভাবে আপনার কি ওই হাদিস মুফলেসের হাদিস যেটা যে কে আমাদের দিন যে সবচাইতে যে গরিব হয়ে ধরা দিবে তার কথা যে কতটুক সোয়াব আপনার দেওয়া হবে আপনি একজনকে ঘুষি মারলেন এখন কতটুকু সোয়াব সেটা ব্যাপক কথা এখন বললে আপনি দিলেন আপনার কাছে নাই। তাইলে তার গুণা আপনার উপর চাপিয়ে দেওয়া হবে এবং একটা গুছির বিনিময়ে কয়টা গুণা তার কাছ থেকে হবে সেটা কোনো হিসাব নাই এগুলো ব্যাপক কিছু কথা শরীয়তের মধ্যে রাখা আছে সুতরাং সেইগুলো নিয়ে খোঁজাখোঁজি করতে নাই কারণ আল্লাহ জানু হ্যাঁ এটার প্রয়োজনীয়তা বোধ করেন নাই যদি প্রয়োজনীয়তা বোধ করতেন তাই পরিষ্কার বলে দিতেন কিন্তু ব্যাপক রাখার মধ্যে আল্লাহ লাভ দেখছেন এই কারণে ব্যাপক রেখে পারছেন। সুতরাং বেশি খোঁজাখুঁজি করতে নাই রসুল আকরাম এই কারণে নিষেধ করেছেন যে যে বিষয়ে আল্লাহ রসুলের পক্ষ থেকে বিস্তারিত কিছু আসে সেই বিষয়ে কি জিজ্ঞাসা করবে না রসুলের জীবদ্দাস এটা ভয়ানক ছিল হ্যাঁ কোরানে আল্লাহ নিশ্চিত করেছে নিজেই যে কখনো আপনার ওহিনাজিল হওয়ার সময় যে এখন কোনো কিছু যদি তোমাদেরকে প্রকাশ না করে দেওয়া হয় এটা কি হবে পরে পরে এমন ভাবে বর্ণনা দিতে দিতে এমন জায়গায় ঠিকলো যে গাভি একজনের কাছে পাওয়া যায় সে যখন বুঝতে পারলো যে গাভি এটা আমার কাছে আছে আর কারো কাছে নাই সে বাইকে বসলো বলল যে না আমি এটা দিব না শেষ পর্যন্ত সে সম্মত হলো যে গাভিজ করতে দিব এই গাভীর যখন আপনার কি চামড়া খোলা হবে পাওয়া যায় তাইলে এই একজনের কাছে যা ঠিক তো এখন তো তো যখন সুবিধা বুঝে যে কোনো ব্যবসায় যদি বুঝে জিনিস আমার কাছে আর কারো কাছে নাই তাইলে তো বাকি বুঝবেই এটা নিয়ম তাইলে ঝামেলাটা কে পাকাইলো ওই লোকগুলা ওই লোকগুলো এরকম ভাবে আপনার কোনো আলেম কেউ যদিও আলেমের কোনো এরকম যোগ্যতা নাই যে আপনি নিজের পক্ষ থেকে কোনো বিধান চাপিয়ে দিবেন কিন্তু অনেকে হটকারি হয়ে গরম হয়ে এরকম ফতুয়া দিয়ে বসতে পারে কারণ মানুষ মানুষ তো আপনার কি দুর্বলতার ঊর্ধ্বে না যখন বলবে যে এটা কোরআন হাদিস নাই আপনি বারবার প্রশ্ন করে তাকে বিরক্ত করবেন অনেক সময় সে লজ্জাবশত ফুতুয়া উল্টা দিয়ে বসবে নাকি কারণ সে জানে আপনি কি মানুষের সামনে তাকে বিরক্ত করে বসছেন পরে সে উল্টা একটা বলে দিয়ে আপনি কোনো মতে পার পাওয়ার চেষ্টা করবে তা আপনি এরকম করে ঝামেলা সৃষ্টি করতে যাবেন কেন নাকি না হম এটা আসল যাই হোক আর কি ধন্যবাদ জানাজার মধ্যে সুরে পাথে পড়ে এটা আসল কারণে সুরেফা দেহতামূলক সুতরাং সুরাফা দেহ পড়বেন আবু ইসমিল্লাহ পরে সুরেফা দেয়া শুরু করবেন জানাজার মধ্যে সানা পড়তে হয় না আস্তে আস্তে একজন একজন উনি বলো তারপর যদি একান্ত ভাবে যেইভাবে রসুল পড়তে বলছে ওইভাবে যদি সবকিছু রক্ষা করে টাইম মেনটেন করে তারপরে এটা ডিজাইন পদ্ধতি সবগুলা মনকে উপস্থিত রেখে যেটাকে খুশু খুজু বলা হয় হ্যাঁ যেটার ভিত্তিতে আল্লাহ সফলতার কথা বলেছেন আফলা আলম মিনুন আল্লাহ হমফিস সুতরাং এই কোয়ালিটি যেইভাবে সরিয়ে চাচ্ছে এরকম কোয়ালিটি রক্ষা করে যদি আপনি ফরজ সালাদ আদায় করতে পারেন সেটা জন্য যথেষ্ট হবে কিন্তু আপনি পারছেন কিনা না সেটা হয়েছে ভিন্ন কথা এক সাহাবি রসুল আকরম সালের কাছে আসছেন গ্রাম্য এক সাহাবি তারপরে তিনি বললেন যে হে আল্লাহ রসুল আমার উপর কি ফরজ করা হয়েছে তখন তিনি উত্তর দিলেন যে তোমার উপর বেলা সালাত ফরজ করা হয়েছে এবং এটা বলার পর বলছেন যে আমার উপর কি আরো কিছু আছে তখন বলছেন হ্যাঁ যে তুমি চাইলে নফল করতে পারো কিন্তু তোমার উপর বাধ্যতামূলক কিছু আর নেই তারপরে তাকে সেই যখন বলছে রমজানের ব্যাপারে বলছে এরকম ফরজ রোজা রাখতে হবে একমাস বলছে এর বাইরে যেটা আছে এটা নকল হ্যাঁ না পড়লে জাকাতের কথা এটা যদি সঠিকভাবে আদায় করতে পারো হ্যাঁ এটা ছাড়া বাড়তি কিছু নেই নকলটা হচ্ছে পরিপূরক তারপরে এই লোকটা প্রশ্ন জিজ্ঞাসা করে যাওয়ার সময় বলছেন যে আল্লাহর কসম আমি যে যেইভাবে আপনার থেকে শুনছি এই আবাদতগুলোর কথা যেইভাবে বলছেন ওইভাবে আমি হ্যাঁ আদায় করবোই করব না তারপরে রসুল এখন তার ব্যাপারে সুসংবাদ দেবেন দিলেন কি বলছে যেইভাবে আপনি বলছেন সেইভাবেই আমি আদায় করব। একটু বেশ কম না তাইলে রসুল যেভাবে বলছে যেভাবে সরিয়েতে আছে যদি আপনি মনে করেন একশো আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন এরকম হিম্মত আছে তাইলে আপনি এটার উপর যথেষ্ট করতে পারেন কিন্তু আমাদের লাগে থাকে এই কারণে এটা প্রত্যেক আমলের ক্ষেত্রে আচ্ছা এটা শুনিলে পরে আপনার প্রশ্ন পরে হুম। মানে এটা ভুল কথা আপনার সাহায্যদের সময় শুরু হয়ে যায় আপনার সাধারণ টাইম সাধারণ টাইম এসে আসার পরের থেকে এটাকে কেমন লাইন ধরা হয় রাত্রে যত নামাজ পড়বেন কিন্তু এটার বেস্ট টাইম হচ্ছে যখন আল্লাহ নিচের আকাশে আসেন আর নিচের আকাশে আসেন অর্ধরাতের পর থেকে হ্যাঁ অর্ধ পর থেকে আসেন বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে অর্ধ রাত্রের পর থেকে পড়তেন দীর্ঘ অনেকে তাজুত পড়ার অভ্যাস আছে এরকম দুই তিন ঘন্টা নিয়ে এরকম অনেক মানুষ আছে দুই তিন ঘন্টা নিয়ে তাজ্যুত পড়ে সুতরাং সে আগে থেকে উঠবে কিন্তু যে কম পড়ে শেষ রাত্রের দিকে শেষ তৃতীয়াংশ পড়ার চেষ্টা করবে কিন্তু কিছু গ্যাপ রাখবে একবারে ফজরের সাথে মিলিয়ে দিলে অনেক সময় আজানো দিয়ে বসবে আপনি নামাজ শেষ করতে পারবেন না অথচ আপনার অনেক সময় ভিতরে থাকতে পারে আল্লাহ রসুল ঠিক করলেন শেষ আজানের জন্য তারপরে হ্যাঁ ঠিক করলেন কখন যুদ্ধ বেলালকে ঠিক করলেন তাজিদ যুদ্ধের জন্য এবং বলছেন যে হে আজান দিলে যে যে পড়ার দরকার পড়ানি খেষ তৃতীয়াংশ শুরু হওয়ার পর থেকে আপনি একটু বেশি করে পড়েন সমস্যা কি আপনার যদি ব্যস্ততা বেশি না থাকে আপনি খালি ফেলে জায়গায় থাকবেন কেন অনেকেরও পরামর্শ অনেকের রোগের কারণে অনেক সময় কি প্রস্রাব করতে উঠতে হয় তুই কেমন একবার এত সুন্দর করে আলহামদুলিল্লাহ এখনো পরে তোর রোগ তুই এবার এত সুন্দর করে আলহামদুলিল্লাহ পড়তে বলতে গেলি কেন কয়ে যে আল্লাহ অনেক ভালো রাখছেন কি বলো তোর এত বলে যে डायबिटर आगे ताइ डायटिस प्रस्ताव धरे रि उठी उठर पर सूझ पाई तेज सूगर हईल আমার লাভে আসছে বলে যে আল্লাহ বলে যে নামটা এমন ভাবে মানুষের মাথার মধ্যে ঢুকে দিলেন যে জিনিসটা যেরকম এরকম নামটাও সুন্দর সুখকার নামটাও খুব মজার নাকি না তাইলে অনেকজনের জন্য ব্যাপারটা ভয়ঙ্কর কিন্তু তার কাছে ব্যাপারটা একবারে খুব সুন্দর অনেক সময় ভালো মানুষকে বলে আনতা সুখ ঠিক না বলে তো নামটাও হেবে সুতরাং কেউ আপনি যেইভাবে নিবেন ওইভাবে আপনি রোগকে যদি ভালোভাবে গ্রহণ করেন এটাকে সংকেত হিসাবে আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসবে পরিবর্তন হসপিটালে ছিল তারপরে ভাই ভালো হইলো পরে অনেকে জনে বলল যে তুই ভালো হয়ে যায় নামাজ কালাম একবারে পড়ে না তারপরে সে দু কয়েকদিন পড়ছে তারপর আবার কিছুদিন পরে দেড় বছর এক দেড় বছর যাইতে আবার অ্যাক্সিডেন্ট করে চোখ এটা একবার খারাপ হয়ে গেছে আল্লাহ তাকে পরীক্ষা করে চোখ এটা ভালো হয়েছে এখন লোকে যতই বুঝে যে ভাই একবার তো মরেই গেছিলে তারপরে আল্লাহ তোমাকে ভালো করছে সুস্থ হয়ে গেছো এখন দ্বিতীয়বার আবার সংকেত দিলে চোখ নষ্ট গেল। গেলো সবাই বললে তোমার চোখ ফিরে আসবে না অনেক সময় হয় গ্রহণ না করলে হয় একবার সারা সৌদি আরবে ঘটনা একজনের মারাত্মক অসুখ সে মাদক সেবি। সে মাদক দ্রব্য সেবন করার কারণে সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায় তারপরে সে মানে ধোকা দিতে শুরু করে একদিন কি করেছে তার ছেলে সন্তানকে বললো যে আমার নিয়ে যাও কার্পেট বিষায় এখানে বসার পর গোসল টোসল করে সে কোরআন করে যে আল্লাহ করে হ্যাঁ কতক্ষণ আমি কোরআন সহিব পড়লাম এটা রুশিলা করে আমাকে ক্ষমা করে দাও এটা কিন্তু সুন্দর নে কামালের রুশিলা ধারা। তখন আল্লাহ তার সুস্থ করে দিলেন একবারে ভালো কোনো সমস্যা নাই তখন ভালো এসে কয়েকদিন ভালো তারপর আবার শয়তানে পাইছি আমাকে বাইরে নিয়ে যাও গোসল করে দাও আমি আবার আবার কোরআন শিব দিছে পড়ে আবার কান্না শুরু করছে যে আল্লাহ আবার আমি বুঝতে পারি নাই আমি শয়তানি করছি আমি আবার বুঝে গেলাম আর দ্বিতীয়বার এগুলো করবেন আবার কতক্ষণ খাঁদার পর আবার ভালো আল্লাহ আল্লাহকে আবার এইবার তৃতিবার যখন কঠিন অসুস্থ এসে চলতে পারে না আবার ছেলেদেরকে বলছে আমাকে গোসল করে দাও বাইরে নিয়ে যাও এখন বাইরে যে বলছে কোরআন নিয়ে আসো কোরআন খুলছে আর অক্ষর দেখে না এখন ছেলেদেরকে বলে কি কোরআন কি করে নিয়ে এসছে অক্ষর দেখা যায় না এটা তো সব মুসি গেছে এখন ওরা আসে বলেছে এটা তো অক্ষর আমরা দেখতে পাই তো আবার এরা পড়ে যে যেটা এই যে আমরা পড়তে পারতেছি তুমি পারো না অক্ষরে দেখেনা এরপরে আল্লাহ আর কোন কান্নাকাটি কাজ হইল না কারণ আল্লাহ বলছি তুই আমার সাথে ফাইজলামি শুরু করলি হ্যাঁ তখন এরকম দোকামি দিতে চাইবেন না কাকে দোকামি দিতে দোকা দিতে চাইতেছেন সেটা বুঝতে হবে যিনি আপনার অন্তরের অবস্থাও জানে যা আপনি ধোকা বাজ কিনা যে আল্লাহকে তোমরা রাগান্বিত করতে যাবে না যেদিন ধরে ফেলবেন তিনি রাগ করে সেই দিন আর ছাড়া ছাড়ি নাই যদি কান্নাকাটি করবে আর কেন ছাড় পাওয়া যাবে না যাক আল্লাহ আমাদেরকে আসেন এই আশাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এই কারণে যতটুকু বলেন নাই সেটা নিয়ে আমাদের চিন্তা করে ফায়দা নেই কারণ আল্লাহকে আমরা দেখি নাই সুতরাং এটা ধরন ঠিক করতে আমরা যাইবো নাকি না আসে যে আল্লাহ আসেন বস আমি সেইভাবে বিশ্বাস করছি আচ্ছা যাই হোক এটা চমৎকার কথা এই কথা অনেকের থাকে তারা শুধু আমরা দিব যে আমরা বসে নাই প্রত্যেকে আমরা একটা হচ্ছে সামগ্রিক ভাবে ব্যবস্থা আছে। যে আমাদের যারা আমরা সৈয়াকিতে বিশ্বাসী এদের ইউনিটি আছে যেমন ঢাকার মধ্যে আপনার বিশেষ করে আপনার জমি তালিসের অধীনে আপনার একটা সংগঠন আছে সেই সংগঠন কোনো রাজনৈতিক বা কোনো সংগঠন না এটা হচ্ছে ধর্মভিত্তিক সংগঠন এটার ভিত্তিতে কাজ করে যাইতেছে এরকম অন্য সংগঠন আছে সহিয়া কুতরাং প্লেস আছে ज के तर साथ प्रयोजन खातिर तरह एड कर रखें देश सम्पर्क रखें फुटवा पाईते समस्या है ना हाँ ये एक आर व्यक्तिगत भावे प्रत्येके एलकार जे नीजर नीजर जे माधानी आज प्रत्येक निजे उद्योगे निजे का करके निजे अवस्थान जो देश के सठी आगे दिए क्यों धावित करब से जन व्यक्तिगत प्रोग्राम आम निजे प्रोग्राम आदरसा प्रतिष्ठा कर लाइब्रेरिषा कर তারপরে জানুয়ারি থেকে ইনশাল্লাহ হয়তোবা আমি এই জানুয়ারি লাস্টের দিকে শুরু সপ্তাহে ইনশাল্লাহ দেখা যাব তো এটা নিয়ে সুতরাং আমরা অগ্রসর হইতেছি হ্যাঁ সুতরাং যারা আশেপাশে আছেন তারা আমাদেরকে छ्र दिए सहजोगा कर द्वारा अनेक जन आसलेहत करे कम ही आलमरा झमेलाइन देना वाज करते क्योंकि एलकार ऐसे हेले असम्भवर मस्जिद ऐसे दाड़ी बोल असम्भव যে আমি এলাকার ছেলে কথা আমি বলবো বলতে পারবে না আপনার ফ্যামিলি আছে তার আত্মীয় জন আছে তখন কেউ বাধা দিয়ে রাখতে পারবে না কোন আলেম দাঁড়াই গেলে বলবে যে এটা আমার এলাকা দেখি তুমি আমাকে বাইরে থেকে কি আমি কি উড়ে আসছে নাকি তখন কঠিন ভাবে সে ভিত্তি মজবুত করে দাঁড়াইবে তখন আপনি প্রতিরোধ করতে পারবে না। যেমন অন্য এই যে আমাদের মাদ্রাসা দিচ্ছি মাদ্রাসাতে মাদানি দুইজন আস এখন নতুন করে আরেকজনকে নিয়োগ দিলাম এরা ওই উত্তরবঙ্গের দিকে এলাকার মধ্যে ভয় পায় যে কি আবার কি বলে বাসে কি সমস্যা করে বসে কিন্তু আমি যখন ছুটিতে যাই তখন দেখছে আমরা পুতুয়ে দিয়ে যাই ইয়ে করে যায় কিউ বলার কিছু নেই কারণ আমাদের সাহস আছে এলাকা আমার এলাকা আমি করছি আমরা তাকে গড়ে উঠেব শক্তিশালী ভাবে হ্যাঁ সেটা আছে আর যাদের আপনার টাকা গড়ি আছে সহযোগিতা করেন আপনি পাশে দাঁড়ান অনেক আপনার কি প্রয়োজন আছে প্রতিষ্ঠানের এখনো ক্লাসরুমের সমস্যা নাকি মসজিদের এখনো কাজ বাকি দ্বিতীয় তালা করা দরকার আমাদের হেফজোখানার সমস্যা ছাত্র বসতে পারে না যে জ্ঞান পড়বে এটা ঠিক না এই কারণে ঘাটতি আছে যাদের অর্থ করিয়া আছে তারা পাশে দাঁড়াইতে পারেন বিশেষ করে সামনে রমজান আসবে অনেকে জাগাত খেরাত করেন আপনি কেন আজে বাজে জায়গায় জাগাত খায়াত করবেন আপনার জাগাতের অংশ আমাদেরকে দেন অনেকে যেমন এতিম ছাত্র আসছে এখন আমাদেরকে প্রিন্সিপাল ফোন করলো যে এতিম ছেলে আসছে এখন একে লালন পালন করবে কে এর টাকা বহন করবে কে दुटा ऐलेकोलम देखो जी एर को भद्र मानस पा जाए भरण पोषण कर इनशाला भलो कारण एक एम एर जो भरण पोषण दायित्व नई रसुल अकरम साहब बार से जाननाते এরকম কাছাকাছি অবস্থান করবে শুধু হালকা ফাকার ফাঁকা রেখেছেন বিশাল একটা ব্যাপার আমাদের দেশে কিন্তু এটার গুরুত্ব দেওয়া হয় না আরব দেশে কিন্তু অনেক জনে বিশাল করে। করে অনেকে বহন জনের আপনার দুইশো জনের অনেকে এক হাজার জনের এরকম এই যে আবদুল্লাহ সময়েত যিনি আপনার ইয়ে ছিল কুয়েতি তার মৃত্যুর পরে জানা গেছে যে কয়েক হাজার এতিমকে সে লালন পালন করছিল আফ্রিকা এলাকার গরিব আমাদের কাছে আসে যে অনেক আমার দিনী ভাই কিন্তু বলে যে ভাই আমার তো টাকা করে নাই। আমি দেশে চাকরি করি আমি বিদেশি না আমাকে একটু ছাড় দেন কারণ আমরা একটা ছেলের জন্য যে ধনী তাদের থেকে সাড়ে হাজার টাকা করে নাই। আমরা ফকির দের আবার ঘাটতি দেয় মানে এগুলা রেকর্ড থাকে কে কে কত টাকা দেয় তার ঘাটতি কতটুকু সুতরাং জাগাতের অর্থ আসলে এটাকে আমরা ওইভাবে কি করে নিয়ন্ত্রণ করে যারা জাগাত খাইতে পারে তাদের হিসেবে দিয়ে দেয় যেন তাদের খরচটা এসে যায় আমি আমার জায়গায় একটা অক্ষ করে দিয়ে আমি একটা নুরেনি মাদ্রাসা দিব আমি একটা হেফজোখানা হইলো দিব এটার খরচ বেশি না একটা হাফেজানি নিয়োগ করলেন এটার বেতন আপনার এক আপনার কি হাজার দিলেন আপনি একটা হেফজোখানা চালু হয়ে গেল ওইখান থেকে আপনি যদি বড় করতে না পারেন মাদ্রাসা যারা আপনার টাকা না থাকুক আরেকজনের জমিন অনেক আছে আপনি বুঝান ভাই আপনি একটু ছৎকা করে দেন একটু অক্ষ করে দেন একটা ছোট ঘর উঠান আমরা এখানে একটা প্রাথমিক একটা মাদ্রাসা দিইদাহী মাদ্রাসা যেটাকে বলে নাকি চিন্তা করতেছি এই আগামী বছর ওইখানে কমপক্ষে নুরানি চালু করবো তারপর আমরা ওইখান থেকে তাইলে ছাত্রশন হইলো ওটা ছোট পর্যায়ে থাকলেও কিছুদিন পরে আমাদের এখানে ছাত্র আসবে তারপর এলাকার ছাত্র দূরে আসতে পারবে না তাইলে ওই প্রাথমিক শিক্ষা গ্রহণ করলে তার বয়স হয়ে যাবে সে বোর্ডিং এ থাকতে পারবে তাইলে এটা আপনি পারেন না আপনার লাগে চিন্তা করেন কমপক্ষে একটা লাইব্রেরি দেন আপনার এলাকায় কেউ কি আপনার আপনার রাকিদে নাই তাইলে কমপক্ষে লাইব্রেরি দেন প্রথমে গরুয়া দেন যে কেউ আক্রমণ যেন না করে গরু ভাবে একটা লাইব্রেরি অনেকগুলো বই কিনেন হ্যাঁ আপনি ওই যে কি বলে তাহিদ ওইখানে গিয়ে বলেন যেগুলোর আস্তে আস্তে যখন প্রচার পাইবে এই লাইব্রেরিটাকে আপনি বাজারে নিয়ে গেলেন একটা লোক নিয়োগ দিয়ে শুরু করলেন আমরা এইভাবেই কিন্তু শুরু করছি আমাদের লোকীগুলো কিন্তু আলাদা ছিল না হ্যাঁ আপনার মানুষ ছিল না ওই লাইব্রেরির মাধ্যমে পরিচিত হয়েছে পরে এটা হাত ছাড়া হয়ে গেছে এখন আরেকটা তাকে বুদ্ধি দিতেছি যে আপনি এইভাবে মানুষ আগে তৈরি করেন নতুন তো আপনার তুমি কি এটা আবার হ্যাঁ না আপনি আস্তে আস্তে বিদ করেন মানুষকে কিভাবে কাছে নিয়ে আসবেন এটার ফিকির করেন প্রত্যেকের নিজের এলাকার কল্যাণে চিন্তা করতে হবে এইখানে আসি আমরা সঠিক আঁকিদের দিশা পাচ্ছি সুতরাং এটাকে আরো বাস্তবায়ন করার জন্য সুরে আসারের না শুধু একটা দায়িত্ব না ক্ষতি থেকে ব্যস্ত হলে চারটে গুণ লাগবে প্রথমে কি জ্ঞান সবাই ইমান এবং তারপরে আমল তারপর দাওয়াত তারপর ধৈর্য ধরতে হবে সুতরাং কাজ করবেন সেটার কি আপনার পরিকল্পনা অবশ্যই আপনার থাকতেই হবে এটা অবশ্য দরকার সেটা আসা পর্যন্ত আপনি আশেপাশে যেগুলা প্রতিষ্ঠান আছে যাদের ঘাটতি আছে এদেরকে সহযোগিতা করেন এবং সামনে আপনি পরিকল্পনা করতে থাকেন দোয়া করতে থাকেন নাকি না আমি ছাড়া কেউ নেই এটা মিথ্যা কথা আমরা প্রথমে খুঁজছিলাম যে আমরা জায়গায় জায়গায় মসজিদে নামাজ পড়তাম ছুটিতে গেলে এক মসজিদে না ওই মসজিদে একদিন পড়ি ওই মসজিদে একদিন পড়ি ওর লোক খুঁজে যে কে রহেন করে এই থানার মধ্যে না অসম্ভব আপনার পৃষ্ঠী হওয়ার পর সৌদি আরবের দাওয়াতের পর এমন কোনো এলাকা নাই যে এখানে এই একদার মানুষ নাই আপনাকে খুঁজতে হবে আপনি এক জায়গায় নামাজ পড়বেন না আপনি ছুটিতে গেলে কিছু দাওয়াতি উদ্দেশ্যে একবার ওই মসজিদে যান আবার পরিচয় করে একটা শানাস্তা করাই দিলেন সেও সাহস পাইল যে আরেকজন পাইছি নাকি সে আপনিও মনে করবেন আরেকজন পাইছি এরকম এবার দুইজনে মিলে খুঁজবেন দুইজনে একদিন করবেন যে আমরা দুইজনে আরেক মসজিদে আমরা আরো খুঁজি আপনি আজীবন বসে থাকলে সাহস না করলে কোনো দিন হয় না হ্যাঁ আমার অনেকে জানেন এই যে আমাদের প্রতিষ্ঠান করার কারণে আসছে আমাকে একবার করে নিয়ে গেছে হ্যাঁ অনেকে জানেন তারপরে সাহস লাগবে মানে ইমানকে মজবুত করতে হবে যে আল্লাহ আমাকে রক্ষা করে কিন্তু কিছু হয়নি এটার পরে আরো আমাদের কি শক্তি বাড়ে গেছে এমন লোককে আমরা চিনে ফেলছি যারা আমরা বুঝতাম না যে এরা প্রশাসনে আছে। মানে আমরা চিনতাম না মনে করছে আমরা একা যখন ধরে নিয়ে গেছে পরে দেখলাম কি আমার জেলার মধ্যে প্রভাবশালী লোক আমার পিছনে আছে। যে ফোন করে বলছে আমাকে ওদের কাছে থাকতে ফোন করে বলছে আমি অমুক আপনি ভয় পাইবেন না আমি কিন্তু আপনার তরিকার কি অথচ সে বিশাল প্রভাবশালী কিন্তু এ পরিচয় দেয় না বলে যে আপনি আমাকে বলেন কি সমস্যা তারপরে ঠিক করেন তারপর অগ্রসর হন আল্লাহর উপর ভরসা করেন দেখবেন আপনি কোন জায়গায় ফাঁসিয়ে গেলে আল্লাহ একজন মিলাই দিবে সে থেকে দাঁড়াইবে আগে পরিচয় দেয় না মুসিদ ইসলামের মতো মুসিদ ইসলাম যখন মারে একজনকে তাপর দিয়ে মেরে ফেলছে মুসাই আসলাম কি জানতো যে ওর উপদেষ্টাদের মধ্যে ফেরাউনের হের বক্ত একটা আছে এটা কি আগে জানতো কিন্তু মারার পরে না ধরার পরে যখন ঘটনা আউট হয়ে গেছে ওই বছর দৌড় দেয় না আমার ভাই ফাঁসে গেছে আমাকে পরিচয় দিতেই হবে আমার নিজের আত্মপ্রকাশ করতেই হবে কারণ আমার তো অবস্থান আছে তার তো অবস্থান নাই আপনার পাশে দাঁড়াইবে কথা কি বুঝে আসে সুতরাং প্রত্যেক এলাকায় খোঁজাখুঁজি করবেন এটা প্রত্যেকের দরকার মাথায় রাখেন একটা জায়গা খুঁজে পাইছে দেখে একজন ফিলিপাইনে দায়ী সে নিজে টাকা জমা করি বিশাল একটা এলাকা কিনে চলে গেছে কিন্তু সে কিছুই করতে পারে সে মরে গেছে কিন্তু দেখেন কিভাবে কিভাবে তার কানে আসছে যে অমুক ভাই এরকম জায়গা করে গেছে কিছুই করতে পারেনি পরে সে ত্রিপন ইউনিভার্সিটিতে আল্লাহ করছে আপনার সুনি ইসলামের সাথে যোগাযোগ করছে তারপর ওইখানে বিশাল প্রকল্প হাতে নিসে আলমাজিদের চ্যানেল বক্তব্য দিয়েছে হেও হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এখন আল্লাহ আর একটা বিশাল গ্রুপ দিছে ওখানে কাজ করার জন্য সুতরাং আপনি একটু আগেই যান আপনি মনে করবেন যে আমি সব করে যাবো না আপনি একটু একটা ঠিক করেন অনেকের বলে মাথায় আসবে কারণে কিছু করার চেষ্টা করবে না বুঝলেন না কথা সবাই আমরা এই সৎকার জারিয়ার ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তো বসেন আল্লাহ হাজিরেটে রাখি বসেন আবার চলে যাবেন না